আলহামদুলিল্লাহ রবীন্দন ওসঈদুল মুসলিন সম্মানিক হাজির আজকে আমাদের তাফসিল শুরু হচ্ছে সুর আল আনফালের এর পাঁচ নম্বর আয়া থেকে আয় নম্বর ফাইভ অফ আল আলফাল আমরা শুনেছি গত সপ্তাহে সুর আল আনফালের আরেকটি নাম কোন কোন সাহাবি বলেছেন সুরা আল বদর যুদ্ধের কাহিনী দিয়ে এই সুরাটা অনেক বিষয় নাজিল হয়েছে যুদ্ধের শুরু হওয়ার যে প্রেক্ষাপট ছিল যে উপলক্ষে শুরু হয়েছে আল্লাহ সেই কাহিনী শুরু করছেন পাঁচম রায় বিল হাক যেমন করে আপনার রব আপনাকে আপনার ঘর থেকে বের করে এনেছিলেন হক ভিত্তিতে হক ফা করে একটা হক কাজের জন্য আপনাকে বের করে এনেছেন এই যে বদের যুদ্ধ এটা কোনো অন্যায় চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধ নয় এটি একটি হক বিষয় ছিল অত্যন্ত ন্যায় সংগত ওয়াঈ মেনিহ আর নিশ্চয়ই মোমেনদের একটি দল মোমেনদের একটি অংশ এই বিষয়টাকে পছন্দ করেনি অপছন্দ করেছে যুদ্ধের দরকার কি খামাখা। যুদ্ধে আসতে চাইনি। চায়নি হাঁকাম তারা আপনাকে হকের ব্যাপারেও কিছু আপনার সঙ্গে তর্ক বিতর্ক করে দিমত পোষণ করে কেউ কেউ মুসলিম হয়েও আপনি নবীর সাথে তারা এই বিষয়টাকে মোটেই পছন্দ করেনি যুদ্ধে আসতে ইলাল এত কষ্ট নিয়ে এসেছে আপনার কথা না শুনেও পারে না আসতেও মনে চায় না কেউ কেউ মনে করছে আমাকে খামাকা ধরে মৌতের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর মনে যেন তারা নিশ্চিত মৌ দেখতে পাচ্ছে মৌত দেখলে মৃত্যু দেখলে ভয় তো পায় মানুষ স্বাভাবিক তারা এরকম মনে হয় মৃত্যু দেখতে পাচ্ছে মৃত্যু ভয়ে তারা আক্রান্ত হয়ে গেল তো কথা না দিকে মধ্যে স্বাভাবিকভাবেই হিজরত করেছেন মাত্র এক বছর হলো বা সামান্য একটি বেশি হয়েছে এই সময় তো মদিনার লোকসংখ্যাও কম জনসংখ্যাও কম মক্কা অনেক শক্তিশালী তাদের সঙ্গে যুদ্ধ করার প্রশ্ন আসলে স্বাভাবিক নিয়মে তো দুইটা শক্তির মধ্যে তো কোন ভারসাম্য নেই দুনিয়ার হিসাব নিকাশে তো এই জন্যই অনেকেই যুদ্ধের ব্যাপারে প্রস্তুত ছিলেন না এবং এই বিষয়ে অনেক তাফির এসেছে এক হাদিস এসেছে যে রসুল্লাহ সাল আলী সাল্লাম ওনাদেরকে নিয়ে বদরের প্রান্তে তখন আসলেন আসার কাছাকাছি অবস্থায় বদরের কাছে এসে জিজ্ঞেস করলেন পথের মধ্যে যখন যাত্রা বিরতি করলেন হাত তা ই দেখানা বীর রাহা রাউহা এলাকায় যখন থেমেছিলেন খাতাবান তিনি জমায়েতে একটি ভাষণ দিলেন বক্তব্য দিলেন আসলে যুদ্ধের জন্য প্রথমে বের অন্য একটি কারণে বের হয়েছেন কিন্তু আল্লাহ তালা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন প্লানটা আল্লাহ তালার সেটা একটু পরে আরো বিস্তারিত এই হাদিস তিনি ছোট্ট একটি বক্তব্য দিলেন যে তোমাদের কি মনে হয় তোমাদের মতামত কি কি করা মনে করো পরামর্শ আকারে কথা বলছেন আবু বাকি বললেন আমরা তো খবর পেলাম আমাদের শত্রুর দল এখন ওই জায়গায় ওই জায়গায় এসে পৌঁছেছে তার মানে ওখানে তারা এই পর্যায়ে এতটুকু এসেছে এর তিনি কিছু আর বললেন না এখন কি করতে হবে এরপরে তিনি আরো বললেন আরো কিছু বয়ান করলেন এবার বললেন কই ফেতারা এখন তোমাদের কি আর কোন মতামত আছে অমর রাজি আনহু আবু বাক আনহুর মত এরকম কিছু কথাবার্তা বললেন কই ফেতারাউন এরপরে রসুল সাল্লাম আবার বললেন তোমরা সবাই কি মনে করা বলো মতামত দাও কি করা দরকার আমাদের তখন সাদা আনহু যিনি মদিনার অন্যতম বড় নেতা আনসারীদের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব একটি কবিলার তিনি সর্দার ওনার কথা মদিনা অনেকে শুনে তো মদিনা বাসী ওনারা তো সান অব দ্য সয়ল ওই মাটির লোক তো ওনারা তখন সাহেবেন ইয়সুল্লাহ ইয়ান ও আপনি আমাদের কথা শুনতে চান আচ্ছা ফওয়াল্লা জি আক্রামাকা ওয়ান সে আল্লাহর কসম করে বলি আর আল্লাহ আপনাকে এত সম্মানিত সান দান করেছেন আপনার প্রতি কিতাব নাদিল করেছেন আমি কখনো না জেনে কোনোদিকে রওানা হইনি অবশ্য ব্যক্তিগতভাবে ভাবে না জেনে কোনো দিকে যাইনি কোথায় যাচ্ছি কেন যাচ্ছে কি হবে নিজে যখন সিদ্ধান্ত নিতাম এরকমই করতাম জেনে বুঝে সিদ্ধান্ত নিতাম কিন্তু এখন যেহেতু আমরা আপনাকে নবী হিসাবে গ্রহণ করেছি আপনাকে তখন আল্লাহ তালা নবী হিসাবে পাঠিয়েছেন আপনার হাতে আল্লাহ তালা নেতৃত্বে তুলে দিয়েছেন এই সান আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এখন আমরা তো আপনার আনুগত্য করেই যাব। আপনি যদি শুধু মদিনায় নয় এখান থেকে আমাদেরকে টেনে নিয়ে যান আমরা অবশ্যই আপনাকে ফলো করব না আমরা কি ওদের মতো হব যারা মুসা আল্লাহাম কে বলেছিল বলেছিল কি বলেছিল আমরা কি মুসা উম্মতের মতো কথা বলবো যারা বলেছিল নবী মুসাকে আল্লাহ যুদ্ধ করার জন্য যখন যেতে তারা কি বলেছিল মুসা আল আপনি আর আপনার গিয়ে কতক্ষণ যুদ্ধ করেন আমরা এখানে বসে বসে দেখি যখন দেখব যে আপনাদের সুবিধা হয়ে গেছে তখন পেছন দিয়ে আমরা আসি আমরা এই নবীর উম্মত এই বিয়াদব উম্মত নই হে নবী আমরা আপনার আনুগত্য করে যাবো এইরকম কথা বলবো না আকুমা আমরা এতটুকু বলবো আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরাও আপনাদের সঙ্গে আসে আমরা সহ অবশ্যই আমরা আল্লাহকে আমাদের পাশে চাই আল্লাহ সাহায্য আমাদের লাগবে আর আপনি তো আল্লাহ রসুল হিসেবে আছেন যে কোনো সিদ্ধান্ত দিবেন আমরা আপনাদের সঙ্গে আছি ওলা আল্লাহর ও ইলাইকা ইলাই হতে পারে যে আপনি আসছিলেন অন্য উপলক্ষে অভিযানটা নিয়ে আসছিলেন আসলে অরিজিনালি রসুল্লাহ সাল্লা যুদ্ধের জন্য বের হননি অন্য কারণে বের হয়েছেন সেটা একটু পরে আসছে তো আপনি অবশ্য আমাদেরকে যুদ্ধের জন্য বের করে আনেননি অন্য উদ্দেশ্যে এনেছিলেন আহদা সাল্লাহ ইলাইকা গাই কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তালা অন্য ব্যাপার আমাদের সামনে নিয়ে এসেছে। সে ইতা কার সঙ্গে সন্ধি করবেন কার সঙ্গে দস্তি করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন্লামান সে কার সঙ্গে সম্পর্ক কাটবেন কার সঙ্গে যুদ্ধ করবেন সে সিদ্ধান্ত আপনি নিবেন আপনার আছে আপনার এই ক্ষমতা আছে কত রকম আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে আপনি খালি কমান্ড করেন অর্ডার করেন আমরা আপনার কথায় সাড়া দেব কোন দিমত পোষণ করবো না আমারিদের এই ছিল ইমা সাদ অন্যতম আল্লাহর উঁচু মানের সাল্লের ছিলেন এই কথা বলে ফেললেন তখন ওনার কথার বক্তব্য শেষ সঙ্গে সঙ্গে সাদ রাজি কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাহলে এই আয়াত কেন করে দিলেন একদম সঙ্গে সঙ্গে হয়ে গেল যেভাবে আপনার ঘর থেকে আপনার বাড়ি থেকে শুধু বাড়ি থেকে বের করে নিয়ে আসলেন একটা অভিযানে এটা হক একটা ফয়সালা ছিল আল্লাহ তালার কোন রং অভিযানে আপনি আসেননি তবে মমিনের একটু একটি দল কিছু কিছু লোক এই ব্যাপারটা অপছন্দ করছিল হেডিটেশন করছিল আমরা কি যুদ্ধ করবো নাকি যুদ্ধ করার মতো আমাদের প্রস্তুতি আছে নাকি আরেকটি বিস্তারিত ওস্তাদ তিনি সিরাতে পাকের মধ্যে এই ঘটনাটি আরো বিস্তারিত বর্ণনা করেছেন ঘটনা হল বদরে যুদ্ধের আগে মক্কার কাফেরের দল প্রস্তুতি নিচ্ছে যে আমরা তো মোহাম্মদকে হত্যা করার পরিকল্পনা নিলাম পারলাম না সে হিজরত করে চলে গেল মদিনায় গিয়ে আরো কিছু হিজরত করে জড় হলো আর মোদিনার আস খাদ প্রভাবশালী লোকগুলো ইসলাম কবুল করতে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেল এখন যেভাবে মদিনায় ইসলামের শক্তি বৃদ্ধি হচ্ছে আমরা যদি এখন মদিনার শক্তিকে এই মুহূর্তে গুঁড়ো না করে দেয় তাহলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না আবু জাহাল আবু আহাব আবু সুফিয়ান সমস্ত লিডাররা বসে পরামর্শ করলো এখন যুদ্ধ করতে হলে তো অনেক অস্ত্রশস্ত্র লাগবে অনেক রসদপত্র লাগবে সামান লাগবে এগুলোর জন্য তারা সিদ্ধান্ত নিয়ে আবু সুফিয়ানকে পাঠালো কোথায় সিরিয়ার দিকে যে অস্ত্র শস্ত্রের বহর নিয়ে আসো যাতে করে আমরা মদিনায় এমন আক্রমণ করতে পারি তাদেরকে চিরদিনের জন্য নিপাত করে দিতে পারি এই খবর আসলো কোথায় মদিনায় তারা সল্লাহ সাল্লি সালাম সাহাবিদের পরামর্শ করার জন্য তিনি আলাপ আলোচনা করলেন ওনারা তো কেউ কেউ যে আমরা কেমনে যুদ্ধ করব আমাদের কি শক্তি আছে এরকম কেউ কেউ প্রকাশ করেছিলেন পরে যখন খবর আসলো যে আবু সুফিয়ান এই নিয়ে চলে আসতেছে তাকে পাঠানো হয়েছে এই খবর আসে কিন্তু আসার খবর তখন প্রথমে হয়নি পরে যখন সে আসছে সিরিয়া থেকে মক্কায় আসতে হলে মদিনার কিছু কাছে রাস্তা কিন্তু ওই মক্কা থেকে সিরিয়া যেতে হলে মদিনার পাশে দিয়ে পার হয়ে যেতে হয় তো খবর এসে গল যে আবু সুবিধা মদিনার পাশে দিয়ে অস্ত্রের সসর বহর নিয়ে মক্কার দিকে যাচ্ছে তো এই খবর আসার পরে রসুল সাল আলিয়া মক্কায় মদিনায় সাহবীদের আবু সুফেন নেতৃত্বে মক্কার রসদ পত্র অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে তারা মক্কার দিকে যাচ্ছে এখন তোমরা যদি চাও যুদ্ধ যদি না করতে চাও তাহলে এদেরকে এখানে আক্রমণ করে এরা তো এখানে সামান্য আত্মরক্ষার জন্য অস্ত্র শস্ত্র থাকবে বেশি কিছু থাকবে না আমরা তাদের কাছ থেকে সব কেড়ে নিয়ে আসতে পারবো যুদ্ধের স্টাডি তো এটাই ভালো আটকানো যায় তার নেওয়া যায় তাহলে তো এটাই সবচেয়ে সহজ বুদ্ধি এই কথা শুনে তখন নবী করিম সাল কাছ থেকে তিনি গুপ্তচর পাঠিয়েছিলেন সে যখন খবর দিল তখন মুসলমানদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ওইদিকে আবু সুফিয়ানকে ঠেকাবেন তাকে অস্ত্র নিয়ে মক্কায় পোসতে দেবেন না আবু সুফিয়ানও আবার খবর রাখছে মদিনার পাশে দিয়ে যাওয়া লাগবে তো মদিনা আল্লা খবর পায় কিনা এগুলো তারও গোয়েন্দা দিয়ে এসে খস খবর রাখে জিজ্ঞাসা করতো মদিনা থেকে তখন তারা এসেছে যে আবু সুফিয়ানকে ঠেকানোর জন্য নবী করিম সাল আলিয়া কি করেছেন বাহিনী নিয়ে এগিয়ে আসছেন তখন আবু সুফিয়ান ওই এলাকার লোকাল কবির আর একজন লোককে জোগাড় করলো তার নাম হলো দমদমার বাহিনী দ্বারা শত্রু দল শত্রুদল আমাকে আক্রমণ করতে এগিয়ে আসছে জলদি করে তারা তার ঘোড়সওয়ার নিয়ে মক্কা থেকে কিছু দুর্ধর্ষ সৈনিককে পাঠিয়ে দেয় আমাকে রেস্কিউ করার জন্য তো দমদমে আবু আহাব তারা জলদি করে চৌকস ঘোরসার বাহিনী রেডি করে পাঠিয়ে দিল আবু সুবিআনকে উদ্ধার করার জন্য এরপরে ওইখানে গিয়েই তিনি মানে আহ আবু সুবিধা যাচ্ছেন কিন্তু উনি আবার খবর রাখছেন ওনার গোয়েন্দা বাহিনী দিয়ে যে যেবর কি মক্কা লোকেরা খবর পাচ্ছে কিনা ওই মুহূর্তে ওনার কাছে খবর আসলো যে মক্কার থেকে চৌকাশ বাহিনী রওনা করে দিয়েছে মদিনে অ্যাটাক করতে আর এদিক দিয়ে আবু সুবিধান রাস্তাকে পাল্টে ফেলেছে সে সোজা না এসে একটু ঘুরে চলে যাচ্ছে এখন যেভাবে তাকে ফলো করার জন্য রসুল্লাহ সাল্লা আসছিলেন ওই দিকে আসতেছে মক্কার বাহিনী আর আবু সুবিধা অন্যদিকে টান করে ফেলেছে এখন অপ্রস্তুত ভাবে রসুল সালামকে এই মক্কার বাহিনীর মোকাবিলা করতে হচ্ছে এই অবস্থায় তিনি বুঝলেন যে আবু সিবিয়ানকে তা ধরা যাচ্ছে না এখন তা আমাদের সামনে মক্কার বাহিনী এসে যাচ্ছে আমি তো মদ্দিনার লোকদেরকে এই যুদ্ধর জন্য নিয়ে আসি নাই এখন তো তারা বলবে যে আনলেন আমরা সহজেই গনিমতের মাল পেয়ে যাব অস্ত্র শস্ত্র নিয়ে নেব এখন তো যুদ্ধের ময়দানে আমরা চলে আসলাম সেই জন্য তিনি তাদের সঙ্গে পরামর্শ করতে একটি সমাবেশ করলেন সেখানে তিনি বললেন যে আমাকে পরামর্শ দাও আবু অকারহ আনহু সুন্দর পরামর্শ দিলেন এই আদিফে অমর আনু সুন্দর পরামর্শ দিলেন এরপরে মেফতাদ আনহু তিনিও অত্যন্ত জোর গলায় বক্তব্য রাখলেন তিনি আরেকজন সাহাবি তিনি বলেন আমরা আপনার সঙ্গে আছি কল্লা বনু ইসরা আমরা ওই রকম বলবো না বনু ইসরাহ যেভাবে বলেছেন এ ধাপা রবকে আপনি আর আপনার রব যান লড়াই করেন আর আমরা এখানে বসে থাকি এরকম আর বলবো না এভাবে তিনি বললেন লম্বা সুন্দর বক্তৃতা করলেন এরপরে নবী করি ইম সাল্লা খুশি হলেন তার মেকদাদের সুন্দর কথা বক্তব্য শুনে তার জন্য দোয়া করলেন এরপরে তিনি আবার বলেন বললেন আশির লোকেরা আরো কথা বলো আমাকে পরামর্শ দাও সবাই পরামর্শ দাও তার মেজরিটি তো আনসারী লোকেরা ওকে এবং তারা বাই এত নবী বাতের নবী করিম সালাম সঙ্গে দুইবার কমিটমেন্ট হয়েছে তাই না হিজরতের আগে মিনাতে গোপনে মোদিনার লোকদের সঙ্গে নবী করিম সাল দুইবার মিটিং হয়েছে তাই না দ্বিতীয়বার বিরাট সংখ্যক এসেছে এবং তাদের সঙ্গে কি কথা হয়েছে তারা কথা দিয়েছিলেন আপনি যতক্ষণ আমাদের ঘরে হিজরত করে না আসছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা হেল্প করতে পারছি না আপনার দায়িত্ব হেফাজত দায়িত্ব নিতে পারছি না তখন আপনাকে আমরা দুশ্মনের মোকাবেলায় আপনার কথায় আপনার কারণে আপনাকে হেফাজত করার জন্য আমরা জান দিতে রাজি থাকব। তখন আমরা লড়াই করতে আমাদের সিদ্ধান্ত হবে এভাবে বলতে বলতে এই কথাগুলো তিনিা নিয়েছিলেন এই কথা মাইন্ডে আছে তিনি আনসার তখন তুই রাসুল মনে হচ্ছে ইয়ারসুল্লাহ আপনি আমাদের কথা শুনতে চান তাই না আজাল কলা আজল নবী করি বললো অবশ্যই তোমাদের কথা শোনার জন্য আমি ইন্তজার করছি আমরা আপনাকে বিশ্বাস করেছি সাক্ষ্য দিয়েছি আপনি যে বিষয় নিয়ে এসেছেন যে ওয়াহি নিয়ে এসেছেন যে দিন নিয়ে এসেছেন যেটা হক ও আয় তাই না আলা হুদানা অলি ও তা আর এই কারণেই আপনার সঙ্গে আমরা কমিটমেন্ট করেছি কথা দিয়েছি আপনার সমস্ত কথা শুনবো কাজে আপনি আল্লাহ করে এগিয়ে যান যেদিকে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন হুকুম দিচ্ছেন ফা দিবিল হক ইনি মদিনার অদূরে যে লোহিত সাগর আছে আপনি যদি আমাদেরকে নিয়ে ওই সাগরের দিকে নিয়ে ঝাঁপ দেন সাগর হয়ে যেতে বলেন আমরা সে কথা শুনতেও বাধ্য আশা করছি আমাদের মদিনাবাসীদের একজন লোক আপনার কথার বর বরখলাপ করবে না ওমান আমরা আশা করছি আপনাকে আল্লাহ চক্ষু শীতল করে দিবেন আমাদের পক্ষ থেকে জান বাজির যে বক্তের পরেই নবী করিম সাল অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি প্রিপারেশন নেওয়ার জন্য অর্ডার দিয়ে দিলেন সবাই রেডি হয়ে যাও আমরা এগিয়ে যাব মক্কার লোকদের মোকাবিলা করতে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 তারপরে বললেন তোমরা আল্লাহর এগিয়ে যাও আল্লাহ আমাকে দুটোর একটার বিজয়ের সুসংবাদ দিয়েছেন যে দুটো ফ্রন্ট তোমাদের সামনে আছে আমি একটা ফ্রন্টের বিজয় অবশ্যই তোমাদেরকে দেব দুটো ফ্রন্ট কোনটা ছিল একটা আবু সুফিয়ানের কাফেলা আরেকটা ফ্রন্ট হচ্ছে কাকে রাসুল্লাহ সাল্লামকে সেই কথা তিনি বলেন আবশেরু হকাদিহে সুসংবাদ নাও আল্লাহ তালা যেহেতু আমাকে দুইটার একটা বাহিনীর উপরে বিজয় দেওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছেন আনা আল তোমরা জানো কি এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখাচ্ছেন দুঃমনদের লাশগুলো কিভাবে পড়ে আবু জাহালের লাশ পড়েছে অথবা সাহেবের লাশ পড়েছে ঠিক না এই বদের যুদ্ধে পড়ে আল্লাহ তালা আমাকে আগাম দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি দৃশ্যগুলো আমার সামনে ফুটিয়ে উঠছে তাদের লাশ পড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই সুসংগাদ দিয়ে এবং আল্লাহ নবী করিম সালাম তোমরা যখন আমার কাছে দরখাস্ত দিচ্ছিলেন সাহায্যের জন্য হাত পেতে আমার কাছে আবেদন করছিলেন নিজে দোয়া করছেন যুদ্ধের আগে তোমাদের রব তোমাদের ডাকে তোমাদের দোয়ায় সাড়া দিয়েছেন আলফিমিনা ইকাতে মুরদেফিন আমি তোমাদেরকে এক হাজার এই দিচ্ছি বদরের যুদ্ধে নবী করি ইমসালাম সামনাসামনি পৌঁছে গেলেন তিনি দেখলেন তাদের বাহিনী দেখা যাচ্ছে আর ওনার বাহিনীও তো দেখতে পাচ্ছেন না দাঁড়া তিনি তাঁর বাহিনীকে দেখলেন এবং গুনলেন তিনশত কতজন তেরো জন ওনাজার মু আর মুশেকদের বাহিনীর দিকে দেখলেন ফাইদা হুম আলফুন ও জিয়াঁতের নম্বর কত এক হাতারের কিছু বেশি তাদের বাহিনীর মোকাবেলা তিনি দাঁড় করিয়ে দিলেন তিনি কেবলামুখী হয়ে নিজের নিচের তহবন্ত আছে পরনে উপরে একটা চাদর আছে আল্লাহ তালার কাছে কেবল কি শুরু করে দিলেন অনেক লম্বা দোয়া করলেন দোয়ার অনেক কথা বললেন কথা বললেন আল্লাহ আল্লাহ আমার কাছে যে ওয়াদা করেছেন বিজয়ে সে বিজয়ের আল্লাহ আপনি পূরণ করে দিন ইন আল্লাহমা মিন আহল ইসলাম কাদের মাধ্যমে আমি আর দাওয়াতি কাজ করব আল্লাহ আমার এই বান্ধাগুরু যে আজকে এখানে শেষ হয়ে যায় এত বড় শক্তির মোকাবিলা কথায় ৩১৩ জন কোথায় এক হাজার কত জন তিন ভাগের এক ভাগন আর তার চেয়েও কম আর তাদের ঘোড়স আর এখানে ছিল কয়েকজন উঠছিল সব পদাতের সামনে কতক্ষণ টিকতে পারবে এই মিসকিন এই দুর্বলতা নিয়ে তারা এগিয়ে এসেছেন হিম্মত করেছেন আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করেন এরপরে তিনি এত দোয়া করতে থাকলেন হাত কান থেকে উপরে চাদরটা পরে গেল গায়ের কাপড়টা ফার্তাহু আবু বাক আকরা দিছনে পিছনে আসেন তিনি আসলেন ওনার কাছে তিনি তার চাদরটাকে ওনার গায়ে তুলে দিলেন ধরলেন আর বললেন ইয়া নী আল্লাহ মোনা সাদাতে কার্বুক মোনা সাদাতে কার্ব আপনি আপনার রবের কাছে যে দোয়া করছেন যথেষ্ট দোয়া করেছেন আমার বিশ্বাস আল্লা নাজিল করলেন এই যখন তোমরা ফরিয়াদ করছিলে দরখাস্ত দিচ্ছিলে তোমাদের রবের কাছে আল্লাহ তালা তোমাদের এই দোয়া কবুল করলেন আর বললেন এভাবে আল্লাহ তালা সাহায্য করলেন এখন তারপরে সাহায্য তো হলো বিজয় তো আল্লাহ তালা দিলেন তাদের সত্তর জন লিডারকে তো আল্লাহ তালা বলেন যে আমি যে বলেছিলাম এক হাজার ফেরিসটা পাঠাবো তো এক হাজার ফেরিসটা পাঠানোর দরকার কি আল্লাহ কুন বললে কি হয়ে যায় হয়ে হালাক করার জন্য কত ফের পাঠিয়েছেন জিব্রিম দিয়েছেন টুকরাটাকে উঠাই উপরে নিয়ে গেছেন আসমানের ফেরস্তারা হাঁস মরিগের চিৎকার শুনতে পাচ্ছে সেখান থেকে প্রশ্ন নিক্ষেপ করতে করে ধূপ করে উল্টিয়ে ফেলে দিয়েছেন এক জিব্রাইল এত একাতের দরকার কি আল্লাহ আল্লাহ তোমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন তোমাদের যেন সুসংবাদ দিলে মন যেন চাঙ্গা হয় তোমাদের মোরাল যেন হাই হয় বলে তা তোমা ইন্না বি তোমাদের অন্তরে যেন খুব ইতমিনান পায়দা হয়ে যায় যে আল্লাহ তো ওয়াদা করে ফেলেছেন পাঠিও দিয়েছেন আল্লাহ তালা ওয়াদা করেছেন তো সব সময় না দেখলে তো বিশ্বাস হইতে হয় না অনেক সময় আল্লাহ তো আমাদের জন্য বলেছেন কলা কোন দুশ্চিন্তা করো না কোনো হয়ে তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা সত্যিকার মমিন হও এখন মুসলমানদের দূরাবাসা বিভিন্ন জায়গায় দেখি তো এরকম বিজয় না আসার কারণে এখন যে বিশ্বাস হইতে চায় না তো আল্লাহ চিন্তা করলেন যে তাদের বিশ্বাস যাতে তোমার যাতে বিশ্বাস হয় এত নাম্বারের দরকারও হয় না তোমাদের নিজেদের অঙ্ক করতে সুবিধা হবে তোমাদের এ হবে বিদায় বলেছি কারণ ওমান আসল সাহায্য তো আল্লাহর কাছ থেকেই আসে আর কারো থেকে সাহায্য আসে সাহায্য সত্যিকার সাহায্য নিশ্চয়ই আল্লাহ আজিজ এবং হাকিম নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ সবচেয়ে বড় সম্মান ইজ্জতের এবং সত্যির অধিকারী এবং তিনি সবচেয়ে বড় জ্ঞানী যুদ্ধ করতে হবে যুদ্ধ করাটা তো অনেক সময় অনেকে যুদ্ধ চায় না স্বাভাবিক বিনা প্রয়োজনে যুদ্ধ করা রক্তপাতের কোন দরকার নাই কিন্তু অন্য করতে আসে। তখন কোন যুদ্ধ বলেন সে কওমের নাম কি বলে। যখন কোন দেশ অন্য দেশের উপরে চড়াও হয়ে যায় তখন যদি সবাই না যুদ্ধ করেন রক্তপাত ভালো না এটা বলবে তখন মোকাবেলা করতে হবে দুনিয়ার মানুষের ফেতরাতে এই কথা বলে মুসলিম হোক ও মুসলিম হোক কাপুর সারা আর কেউ এরকম চিন্তা করে না আল্লাহ তোমাদেরকে হাকিম তিনি হাকিম এই যুদ্ধ করা লাগবে এটা যে জরুরি তোমাদের জন্য এই জ্ঞান আল্লাহর আছে বিধায় তোমাদেরকে আল্লাহ টেনে যুদ্ধের ময়দানে নিয়ে এসেছেন প্রথমে আবু সুফিয়ানের রসদ লোক দেখাই সেখান থেকে আসতে করে আল্লাহ তিনি ভয়ের কারণ কি অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন আল্লাহ চাইলে তো এমনিতে আল্লাহ তাদেরকে আসমানি গজবেন লুত করতে সাল্লামকে যুদ্ধ করা লাগে নাই তো আল্লাহ তালা হালাক করে দিয়েছেন তো চাইলে নবী মোহাম্মদ সাল্লাহাম সময় আল্লাহ তালা হালাক করতে পারেন না তো তিনি যুদ্ধ করান কেন সে কথা উত্তর দিয়েছেন আল্লা পরীক্ষা করেনা আমার হুকুম বানো কিনা শুনো কিনা এগুলো দেখিয়ে মোকাবিলা করিয়ে পরীক্ষায় পাশ করিয়ে জাননাতে যাওয়ার ব্যবস্থা করে দেব আর বিনা পরীক্ষা জান্নাতে শুয়ে শুয়ে চলে যাবা আফা হাসেব তুম তোমরা কি মনে করেছ জাননাতে জানা জান আর আল্লা না তোমরা এগুলো আল্লাহ তালা পরীক্ষা করে পাশ করাতে চান আল্লাহতালা তাদেরকে নিয়ে গেলেন সেখানে নেওয়ার পরে আরো আল্লাহ তালা সাহায্য করেছেন শুধুমাত্র এক হাজার ফেরেস্তা নাজিল পরা কথা বলেননি প্র্যাকটিক্যালি বদারের ময়দানে আর অনেক সাহায্য করেছে এক নম্বরে আছে যাদের ময়দানে যখন গিয়েছেন ওনারা ওনারা তো ক্লান্ত আছেন অপর দিক থেকে দুশ্চিন্তায় আছেন আল্লাহর ওয়াদা তো আসে কিন্তু স্থির তো বিজয় হবে না পরাজয় হবে নাম্বার এত কম তাদের নাম্বার এত বেশি অস্ত্র কম তাদের অস্ত্র বেশি ওই অবস্থা আল্লাহ তালা আরেকটি সাহায্যের কথা এখন পরের হাতে বলছেন যে আল্লাহ তালা তোমাদেরকে এই জেহাদের ময়দানে ঘুম পাড়িয়ে দিলেন রাত্রে ভালোই ঘুম হলো এমন ঘুম হলো যে ঘুম হয়ে ভিতরে অনেক স্বপ্নদোষ হয়ে গেছে শরীর না হয়ে গেছে এখন রাত্রেবেলা ঘুম হওয়া কি ভালো নাকি ক্ষতি ভালো ফ্রেশ পরের দিন সকালে উঠতে পারবে তো এই ঘুমটা ঠিকমতো হয়ে গেল আবার যখন লড়াই ময়দানে গিয়েছে তখনও কিছু কিছু ঘুম ঘুম ভাব এসেছে ওই ঘুম দুই রকম একটা ঘুম হলো শানের পক্ষ থেকে লেজি করা আর একটা ঘুম হলো দুশ্চিন্তা দূর হয়ে গেছে দুশ্চিন্তা না থাকলে মানুষ ঘুমাইতে পারে দুশ্চিন্তা থাকলে ঘুমাইতে পারে ঘুম ঘুম ভাব হয়ে গেল এমনকি কারো অনেকেরই গোসল ফরজ হয়ে গেল স্বপ্ন কারণে এখন গোসল ফরজ হয়ে গেছে পানি পাবে কোথায় আরেক মুশকিল তখন আল্লাহ তালা অঝোর ধারায় বৃষ্টি দিলেন হেরাকুম বিহ তোমাদেরকে পবিত্র করে ফেললেন আল্লাহ তালা শারীরিক পবিত্রতা আর মনের পবিত্রতা হয়ে গেলো কারো কারো ভিতরে ভয় ঢুকেছিল ওগুলো দূর হয়ে গেল তোমাদের অন্তর গুলোকে আল্লাহ তালা মজবুত করে দিলেন আর তোমাদের সে কি ভাব থাকলো না কদমগুলোকে আল্লাহ তালা শক্তিশালী করে দিলেন মজবুত করে দিলেন তোমরা একদম মজবুত হয়ে তাদের মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যেতে পেরেছ এই সমস্ত মজবুতি আল্লাহ তালা তাদেরকে দান দান করেছেন আল্লাহ তালা মোমেনদেরকে এই মজবুতি দেন নবী করিম সাল্লা যুগ যুগে মোমিন্দা এই মজবুতি পেয়েছে তার বিপরীতে তাদের দুশ্মনদেরকে আল্লাহ তালা এই মজবুতি উঠাই নেন তাদের মনে দুর্বলতা দান করেন মনের মধ্যে মুসলমানদের ব্যাপারে অনেক ভয় সৃষ্টি করে দেন সে ব্যাপারে আরেকটি হাদিস এসেছে রসল উল্লাহ সাল্লা বলেছেন আল্লাহ তালা আমাকে সাহার দ্বারা সাহায্য করেছেন অর্থাৎ আমার সঙ্গে মোকাবিলা হওয়ার এক মাস আগে এক মাস দূরে আছে তারা আসতে এক মাস লাগবে তখন থেকেই এই উন্মতের ব্যাপারে আল্লাহ তালা তাদের দিলের মধ্যে ভয় ঢুকাই দিবেন তো কোন জাতি যদি ভয়ের মধ্যে থাকে এই জাতি ভীরু জাতি হয়ে যাবে না তাদের হিম্মত কমে যাবে শক্তি কমে যাবে মুসলমানদেরকে যখন লড়াই হবে আল্লাহ তালা উম্মত তখন এই শক্তি দান করবেন যে তাদের হিম্মত বাড়িয়ে দিবেন আর তাদের দুশ্মনের মধ্যে দিলের মধ্যে আল্লাহ তালা ভয় ঢুকিয়ে দিবেন তো আল্লাহ তালা এইভাবে তাদেরকে মজবুতি দান করলেন ফেরেস তাদেরকে যখন একাদার ফেরেজ আল্লাহ তালা পাঠালেন তাদেরকে কি অর্ডার দিলেন জানেন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে খাস অর্ডার দিয়েছে কিভাবে অ্যাকশন নিতে হবে অ্যাকশনের গাইডলাইন আল্লাহ তালা বলে দিয়েছেন আপনার রব ফের তাদেরকে ওয়াহি করে বলে দিলেন আমি তোমাদের সঙ্গে আছি ফাসাবতিনদেরকে মজবুতি থাকার জন্য তাদের সঙ্গে পাশে থাকো তাদেরকে উৎসাহিত কর ফেরস্তারা যখন পাশে থাকেন ফেরিস্তা যখন দোয়া করেন তাদেরকে উৎসাহিত করেন তখন তারা উৎসাহিত হয় ফেরেস্তাদের উপস্থিতি মমেনদের মধ্যে ভালো জিনিসের ভালো কাজের জন্য তাদেরকে উজ্জীবিত করে হিম্মত পয়দা করে আর শয়তানের উপস্থিতি কি করে দুর্বলতা তৈরি করে দেয় শয়তানের উপস্থিতি বদলে ছিল কার পক্ষে ছিল শয়তানের উপস্থিতি আবু জহালদের পক্ষে আবু জহালদের পক্ষে এসে কি বলল এসে তুমি এখন লড়াইতে নামবা নিজের সাদা দাঁড়িটাড়ি নিয়ে বুড়ো মুরব্বী হয়ে সেজে এসেছে অনেক এক্সপিরিয়েন্সওয়ালা বলল আমি শুধু ন থেকে এসেছি আমি কিন্তু অনেক এক্সপার্ট যুদ্ধের বিষয় আমার অনেক এক্সপেরিয়েন্স আছে আমি তোমাদের যুদ্ধের কথা শুনে চলে আসছি আমি তোমাদের সঙ্গে আছি তোমরা কোন চিন্তা করবো না পিছনে দিকে তাকাব না এগিয়ে যাবা এদেরকে একদম চিরতরে শেষ করে দিবা। আর সবাইকে উৎসাহিত উৎসাহিত করছে আর যখন ফেরস তারা চলে আসবে ফেরেস তারা যখন এসে কি অ্যাকশনটা নিবেন আল্লাহ তালা বলে দিচ্ছেন সেই অ্যাকশনের দিকে আবার যাই আমরা বাকি অংশ পরে আসছি আল্লাহ তালা বলেন যে মোমেন্টকে উৎসাহিত করবে আর যারা কাফের দুঃশন গোষ্ঠী তাদের অন্তরে আমি ভয় ঢুকিয়ে দেব ভয় ভীতি ঢুকে দেব ফদরে ওদের ফেরোজ তারা ওদের গর্দানের মধ্যে তরবারি চালাই দিবা গর্দান ফিনিশ করে দেবা ওদরে কুল্লা বানান দানকে আলাদা করে দাও আর ওদের অঙ্গে ভয় ঢুকিয়ে দাও তো যখন যুদ্ধ শুরু হয়ে গেছে ফের তারা জয়েন করে ফেলেছেন তখন তাদের কাফেররা দেখে যে সাদা পাগড়িওয়ালা উচু উঁচু কি কি আসছে না কিন্তু ওরা দেখতে পায় ওদের নাজিল হওয়া দেখে যে খুব, বুদ্ধিমান লোক এমনি এখন রনে ভঙ্গ দিয়ে ভাগে পিছন দিকে রওনা হয়ে যাচ্ছে তখন আবু জাহাল সব এই মুরব্বী আপনি কোন দিকে যান এতক্ষণ আমাদের সঙ্গে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত উৎসাহ দিলে। বল ইনি মালা তারাউন তারা ইন্দির আলাদিন আমি যা দেখতে পাচ্ছি তোমরা কিছুই দেখানো কি আসছে জানো আমি দেখি তোমরা দেখো না সেগুলা তারা হতে দেখে নাই সে ঠিকই দেখেছে আমি রব্বলা আলাদিনকে ভয় পাই আমি দিয়েই দৌড় সাহাবিরা বলেন যে আমার সামনে দুশ্মন পড়ে গেছে আমি তারি উঠেই তাকে তাক করছি তার আগেই কল্লা পড়ে যাচ্ছে ব্যাপার কি ওনারা তখনও বুঝতে পারেনি যে ফেরেস্তা নাজির নিচ্ছে পরে আলোচনা হয়ে ওনারা দিলেন কিভাবে কেন তাদের এই শাস্তি প্রাপ্য আল্লাহর পক্ষ থেকে কাফের দেব এই যে তারা আল্লাহ এবং তার রাসুলের দুশ্মনি করেছে যারাই আল্লাহ এবং তার আসলে নিশ্চয়ই আল্লাহ তালা অত্যন্ত শক্তিশালী শাস্তি দিতে সক্ষম তিনি বড় ধরনের অত্যন্ত মজবুত ভাবে শাস্তি দিতে সক্ষম সাজিদুল একা তার শাস্তি অত্যন্ত মারাত্মক পর্যায় হতে পারে হে কাফিরের দল তোমরা এখন এই মজা খাও মজা নাও বদের মজা নিয়ে আস আমার আর আমার নবীর দুশ্মনি করতে এখন মজা গ্রহণ কর স্বাদ গ্রহণ আর এই দুনিয়া গ্রহণ করে শেষ নয় তোমরা এই জাহান্নের দিকে আসছ আর আমি আসল শাস্তি রেডি করে বসে আছি আল্লাহ আহ এই মদর যুদ্ধের এই কাহিনীর এই পর্যায়ে এসে তিনি কিভাবে রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তো রয়েছে টু পাউন্ডের বিশেষ অফার আরো রয়েছে দুরুস আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো।